সালাম আলাইকুম ওরি ওখাত বাংলার সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক স্বাগত ও মুবারক আজ আমরা যুগ উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে একত্রিত হয়েছি আজকের মূল প্রতিবাদ্য বিষয় বে ও তার সর্বনাশা প্রভাব বে শব্দটির সাথে আমরা সম্যক পরিচিত আছি তদুপরি এ শব্দটির প্রারম্ভেই আমাদেরকে পর্দার বিষয়ে আলোচনায় আসতে হয় এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যার বিভিন্ন দিক বিভাগ রয়েছে আলোচনার যেগুলি নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা সূত্রপাত করবো ইনশাআল্লাহ শুধুও দর্শক বিন্দু আমরা আজকে ভাবে। সম্মিলিতভাবে সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে আলোকপাত করবো সেজন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন যে সমস্ত বিশেষজ্ঞ আলেম আমরা চলুন তাদের সাথে প্রথমে পরিচিত হইনি আমার গানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম প্রার ড আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বাম দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহুল্লাহ আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন তরুণ প্রতিভা বিশিষ্ট আলেম প্রখাত বাগমি জনাব ও সমানিত আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিবিদদের সাথে চলুন না আমরা আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনায় এগিয়ে যাই আসলে পর্দা যখন আমরা বলি তখনই জন্য মনে করি যে নারীদেরকে একটি নির্দিষ্ট কুটটিকে আবদ্ধ করে রাখা হবে এবং আমরা চলে যাব পিছনের কোনো জগতে হারিয়ে যাও আধুনিকতা প্রগতির বিপরীতে আমরা চলে যাব সেরকম একটি ভাবনা হয়তোবা আমাদের কারো কারো মনে তুলাদে দেয় ফলে আমরা পর্দাকে জানতে বুঝতে এবং তার প্রয়োজনীয়তা ও বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হই না সেজন্য আমরা এ বিষয় নিয়ে বিজ্ঞ আলেমদের সাথে আলোচনা করব আশা করি বিষয়টা আপনাদের সামনে প্রতিভাত হয়ে উঠবে প্রথমে পর্দা সম্পর্কে আলোচনার আগে আমরা যে বিষয়টা সবিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটি হল আল্লাহ রব্বুল আলমিনের অমোঘ বিধান তিনি যে মানবজাতি সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি বিপরীত লিঙ্গ দিয়েছেন নারী ও পুরুষ এই যে নারী ও পুরুষ এবং তাদের যে সৃষ্টিগত বৈশিষ্ট্যের স্বাতন্ত্রিকতা বা ভিন্নতা রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে এই প্রসঙ্গে আলোচনার জন্য যাবো প্রফেসর আমি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনা করার জন্য জানাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ আপনি পর্দার আগে পর্দার প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে জানাতে চাচ্ছেন কারণ পর্দা বললেই আমরা অনেক সময় বুঝি যে এটা মেয়েদের উপরে কোনো কিছু আবার আমরা দাবি করি যে আল্লাহ সবাইকে সমান অধিকার দিয়েছেন তাহলে পোশাকের ক্ষেত্রে সম অধিকার কেন হলো না জি জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সমাধানের জন্যই আমাদেরকে বৈচিত্র বুঝতে হবে আপনি আল্লাহ আমাদেরকে বলছেন যে হে মানব জাতি তোমরা আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদেরকে একটা নফস থেকে একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন এবং এই জন থেকে প্রচুর নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আসলে আল্লাহ তালা একটা প্রাণ থেকেই সবাইকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই আরেকটা প্রাণ নারীকে সৃষ্টি করেছেন এরপর সেই নারী পুরুষের মাধ্যমে মানব জাতিকে তৈরি করেছেন আর এই নারী পুরুষের মাধ্যমে যদি স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য নাই থাকতো তাহলে তো আর প্রাণের সৃষ্টি হতো না এই মানব জাতি টিকে থাকতো না এই জন্য আল্লাহ তালা নারী এবং পুরুষকে বিপরীত কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এটা বিজ্ঞান প্রমাণ করে প্রতিটি মানুষই নারী নারীর সাথে কিছু বিষয় সংযুক্ত হলে সেটা হয় পুরুষ যেটা ডাক্তাররা বলেন এক্স ওয়াই ক্রোমোজোম হরমোন বিভিন্নভাবে এটা দুটো এক্স হলে এটা নারী হলো আর এক্স ওয়াই হলে এটা পুরুষ হয়ে গেল। এবং নারীকে নারী হওয়ার জন্য কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য দেয়া হয়েছে জানতে গেলে নারী ও পুরুষের সৃষ্টিগত বৈশিষ্টের ভিন্নতা সম্পর্কে আমাদের প্রথম ধারণা রাখতে হবে আমরা এ পর্বে যেন মুজাফর বিন মহসিন সাহেবের কাছে জানতে যে আল্লা রব্বুল আলমিন নারী ও পুরুষ প্রথম পুরুষ সৃষ্টি করলেন তারপর তার সঙ্গিনী নারীকে সৃষ্টি করলেন এর ভিতরে রহস্য কি রয়েছে ধন্যবাদ মাননীয় সাহেব পরিচালক চমৎকার একটা বিষয় আমরা আলোচনা করছি তার অন্যতম একটা প্রসঙ্গ হল যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলা থেকেই মূলত তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন এই মৌলিক কারণ এটাই যেটা আমাদের বিশেষ সাথে সংশ্লিষ্ট নারী এবং পুরুষের সৃষ্টির যে একটা বৈচিত্র্যময় ভিন্নতা এটা একজন পুরুষের জন্য নারী জরুরি এই জন্যই আল্লাহ রাবুল আলমিন হাওয়াকে সৃষ্টি করলেন তারই কাছ থেকে এবং পাঁজরের হাট থেকে সৃষ্টি করেছেন যেটা হাদিসে বর্ণিত হয়েছে এখানে উভয়ের মর্যাদা এক হবে যদি উভয়ে তাকুয়াশীল হয় বিশেষ করে আল্লাহর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটি পুরুষ এবং নারী থেকে এবং তাদেরকে বিভক্ত করেছেন মৌলিক লক্ষ্য একটা সেটা হলো ইন্না আক্রম ইন্দালে আতক নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সেই মর্যাদাবান যে সবচেয়ে বেশি তাকুয়াশীল এখানে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হল যে নারী ও পুরুষ আল্লাহর সৃষ্টি তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের বিচার চূড়ান্ত বিচার হবে তাকুয়ার ভিত্তিতে ভিত্তিতে ধন্যবাদ জোনাব শেখ মুজাফর বিন মহসিন তার চমৎকার আলোচনার জন্য আমরা আসতে চাই আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে যেখানে আল্লাহরুল আলমিন আদমকে সৃষ্টি করলেন এবং তারপরেই আদমের সঙ্গিনী হাওয়া সৃষ্টি আলিহাল এখন সৃষ্টিগত যে বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে এখানে কিন্তু আল্লাহ রবীন্দ্রীদের এবং সৃষ্টির যে উদ্দেশ্য সে উদ্দেশ্য প্রত্যেকে যদি যথার্থভাবে পালন করে তাহলে সেখানেই তার সফলতা ও স্বার্থবধান এ প্রসঙ্গে একটু আলোকপাত করেন ধন্যবাদ শেখ আহারনকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে পর্দা এ যুগের মুসলমানদের যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা অমুসলিমরা করে থাকে এবং স্বয়ং মুসলিম সমাজে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রয়েছে তার ভিতরে অন্যতম বিষয় প্রধান বিষয় হলো পর্দা পর্দার বিষয় আলোচনার জন্য সম্মানিত পরিচালক সাহেব অত্যন্ত যথার্থভাবেই পর্দার প্রেক্ষাপট নিয়ে আলোচনা তিনি পেরেছেন এবং এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হলো। যে নারী এবং পুরুষ উভয়কে আল্লাপাক মহানতালার সৃষ্টি করেছেন আর যেটা স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন বিষয়টি অত্যন্ত চমৎকার এক কথায় শত শত প্রশ্নের উত্তর এসে যায় যে আল্লাহ আল্লাহতালা নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন উভয়কে সৃষ্টি করার প্রয়োজনই হতো না যদি নারী এবং পুরুষের ভিতরে কোনো সৃষ্টিগত বৈশিষ্ট্যগত তারতম্য বা ব্যবধান না থাকত হজরত আদম আলাহ সালাম যখন একাকিত্ব বোধ করছিলেন তার। তার সরনাশা প্রভাব এর উপরে প্রাণবন্ত আলোচনা শুরু করেছিলাম সময় হলো একটা ছোট্ট বিরতির ফিরে আসব কিছুক্ষণের মধ্যে আশা করি আপনারা করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওহ মুসলেহ উদ্দিন কারণ আল্লাহ وحده ولا شریک له গ্যারান্টি बो आल्ला कलम चले मत पृथ्वी ग्रंथ नहीं जीवन के आलोकित বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নেশে বাংলায়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 तबश्य नय जतना कबुलरक्षण शर्त पूर्ण है शिष्ट नीतिमाल जार कारण इसमाम सारा विश्व जनप्रिय हो देखुन उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस সালাম আলাইকুম রহমতুল্লাহ ওপার সম্মানিত সুদীয় দর্শকের বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিক স্বাগত মবারক জানাচ্ছি আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আল্লাহ রবুল্লা আলমিন পুরুষ সৃষ্টি করলে অতপর নারী যদি বৈশিষ্ট্যগত পার্থক্য নাই থাকত তাহলে আল্লাহ রবুল্লা আলমিন একটা সৃষ্টি নিয়ে যথেষ্ট মনে করতেন তার বিপরীতে আরেকটি সৃষ্টি তার সম্পর্ক হিসাবে তিনি সৃষ্টি করতেন না এবং সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের মধ্যে আলোচনা করছিলেন শেখ আহমদুল্লাহ যেটা হলো যে আদম এর সঙ্গিনী আল্লাহ রবমিন আমরা এই প্রসঙ্গে জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাচ্ছি সেটা হল যে আল্লাহ রবুল্লাহ আলমিন আদমের সঙ্গিনী হাকে বানিয়ে দিলেন এবং তিনি বললেন যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হচ্ছে অমিন একটু আলোক আলহামদুলিল্লাহ আপনি আমাদের মূল বিষয়ের মূল জায়গায় এসেছেন আল্লাহ কোরআন ক্যারিমে বলছেন যে আল্লাহর মহান একটা নিদর্শন এই যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যেন তোমরা সেই সঙ্গিনীর কাছে যে শান্তি পাও এবং তোমাদের ভিতরে একটা মহব্বত প্রেমময় সম্পর্ক দিয়েছেন তে আসলে মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া হল যে প্রেমময় শান্তিময় একটা পারিবারিক জীবন আর এটা মানব জীবনে নয় আল্লাহর প্রকৃতি সৃষ্টিকেই আল্লাহ জোড়া করে তৈরি করেছেন এবং এই জোড়ার মাধ্যমেই শান্তি এবং জীবনের পূর্ণতা দিয়েছেন লঙ্ঘন করে না আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন জোড়ার প্রতি বিশ্বস্ত অবিশ্বস্ত হওয়ার সুযোগ দিয়েছেন এই পর্দা থাকলেই পারিবারিক সম্পর্ক ভালো থাকে মজবুত হবে এবং যে মাওদা এবং রাহমা যে মায়া মমতা শান্তি আল্লাহ পারিবারিক সম্পর্কে দিয়েছেন এটা পর্দা না থাকলে নষ্ট হবেই হবে এবং জীবনে আমেরিকার খুব নাম করা লেখিকা নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের বাংলাদেশের দর্শকরা জানেন আমাদের দেশে একটা ইংরেজি পত্রিকা আছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকায় মাঝে মাঝে কিছু আন্তর্জাতিক ফিসার লেখা হয় তো ওনার আর্টিকেলটা কয়েক বছর দু তিন বছর হয়ে গেল হয়তো আর্টিকেলটার নাম ছিল দ্য ওয়ার্ল্ড মডেস্টি পর্দাই ঢাকা সতীপ্ত তিনি লিখেছেন অর্থাৎ মুসলিম দেশগুলোতে যে যারা পর্দা করে তাদের পারিবারিক জীবনটা তে তিনি মানে আমাদের উত্তর আফ্রিকার মরক্কো বিভিন্ন দেশে গেলেন যে সব মেয়েরা পর্দা করে তাদের সাথে সম্পর্ক করে তিনি মহিলা তিনি বললেন খুবই সুন্দর বোরকার ভিতরে একটা কথা আপনার আলোচনার ভিতরে যারা ডক্টর আব্দুল্লাহ সাহেব ফুটে উঠলো সেটা হলো যে ওই মহিলা প্রমাণ করতে চেয়েছেন যে যারা পর্দা করে তারা সেকেলে নয় এবং তারা যে সভ্যতা সংস্কৃতির উনি লিখেছেন যে পর্দান মেয়েরা মডার্ন এবং স্মার্ট কসমেটিক বোঝে তো দুটো জিনিস তাদের ভিতর আমি পেলাম এই দুটো জিনিসের একটা হলো যে আমরা ইউরোপে আমেরিকায় ওয়েস্টার্ন জগতে বিবাহ করি তবে বিবাহিত সম্পর্ক এবং মিডিয়ায় এত বেশি কিছু দেখি যে স্বামীর প্রতি স্ত্রীর টান স্ত্রীর টান তিনি কিন্তু পরিবারগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কে যে গভীরতা এটা আমরা কল্পনাই করতে পারি না আর দ্বিতীয় পয়েন্ট তিনি বলেছেন যে আমরা যারা ওপেন হতে পছন্দ করি ওয়েস্টার্ন মহিলারা তারা সাধারণত ব্যবক কসমেটিক ব্যবহার করি আমাদের মেকআপের জন্য তিনি আলোচনার মধ্যেও দর্শক কিন্তু আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে ওই মহিলা যেটা প্রমাণ করতে চেয়েছেন যে পর্দা যারা ব্যবহার করেন তাদের যে বিশেষ দুটি উল্লেখযোগ্য একটি হচ্ছে পর্দা যারা করে থাকেন তাদের ভিতরে শালীনতা থাকে সম্ভ্রম থাকে এবং কেউ কারোর সাথে সম্পর্ক নেই তাই দীর্ঘ অপেক্ষার পরে একজন আরেকজনের কে পাওয়ার যে বাসনা তাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটাকে যত মজবুত করে প্রেমপ্রীতির সুদৃঢ় রসিতে আবদ্ধ করে সেটা কিন্তু অন্য সভ্যতার ভিতরে পাওয়া যায় না আর আরেকটা জিনিস যেটা বলেছেন যে কেমিক্যাল বা আদার্স কি দিয়ে যেটা আমাদের দেশে নারীরা মেকআপ করে থাকে সৌন্দর্য চর্চা করে থাকে ওটা যখন চলে যায় তখন দেখা যায় তাদের সেই স্ক্রিনের সৌন্দর্য আর থাকে না পর্দা আবৃত মনে হয় পর্দা তাকে আরো নরম করে দিয়েছে চমৎকার বিষয় জনাব শেখ আপনার এই বিষয়ে কিছু বলার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সুন্দর কথা বলছিলেন স্বাভাবিক এটা একটা জিনিস বোঝা যায় যে একটা আম যতই ভালো হোক যেটা একটা মুক্ত হয় আর যদি ফেলে রাখা হয় তোর উপরে অনেক মাসিটাচি এগুলো পড়বে মানে একটা অন্য রকম লাগবে সেই আমটি যদি খোঁসাযুক্ত হয় তার গায়ে যদি আবরণ থাকে তো ওইটা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা খেতে সুন্দর করে এর নিঃসন্দেহে একজন মেয়ে যদি পর্দানশীল হয় তার চুল তার মুখমণ্ডল তার চেহারা কেউ দেখতে পায় না পক্ষান্তরে একটা মেয়ে যতই শিক্ষিত হোক তার শরীর হয় তার চুল দেখলেও পাপ হয় তার মূল যেটা শুরু করেছিলাম আমরা আজকে আলোচনার এক সূত্রপাত করেছিলাম সেটা হলো যে কেউ যেন না ভাবতে পারে যে নারী সমাজের বোঝা বরং নারী যে আল্লাহরবুল আলমিনের একটা বড় নিয়ামত এবং সেখানেই যে প্রশান্তি রয়েছে আমরা বলি না আল্লাহরুল আলমিন যে তিনি আহসানুল হলে তিন সেটা চমৎকার তো আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে যেটা জানতে চাইব সেটা হলো যে সৃষ্টিগত দিক থেকে নারীদের যে ভিন্নতা দিয়েছেন ভিন্নতা যদি সংরক্ষণ তারা করে তাহলে কি তার ক্ষতিগ্রস্ত হবে চমৎকার একটি বিষয় তুলেছেন সে কারণ অবশ্যই না কোনো অবস্থাতেই সৃষ্টিগত যে বৈশিষ্ট্য আল্লা তালা রেখেছেন ওইটার প্রতি লক্ষ্য করে যদি তাদের জীবনকে তারা পরিচালনা করেন কোনো অবস্থাতে তারা অসম্মানের পাত্র হবেন না ইসলামের দৃষ্টিতে তাদের মর্যাদা কোনোভাবেই কমবে না বরং আল্লাহফাক সোহানতা আলা নারী জাতিকে এবং পুরুষ জাতিকে উভয়কে লক্ষ্য করে কোরআন একাডেমি কয়েকটি সম্বোধন করেছেন এর ভিতরে একটি সম্বোধন এরকম যে আল্লাহফাক রাব্বুল ইজাদ পুরুষ এবং নারী উভয়ের নাম স্পেশালি আলাদা আলাদা উল্লেখ করে মিন্ আলাদা আলাদা বলে আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে কেউ আমলে সালেহ করে নারী এবং পুরুষ যেই আমলে সৎকর্ম করুক যদি সে কল্যাণমূলক কাজ করে হোক না সে নারী অথবা হোক না সে পুরুষ আল্লাহ তালা বলেন তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। আমলে সওয়ালেহ করলে নারী হোক পুরুষ হোক সকলকে আল্লাহ তালা অধিকারটুকু সমান দিবেন আল্লাহ তালা সবাইকে আল্লাহফাক রব্বল ইস দিবেন পবিত্র জীবন শর্ত হল আমলে এই থেকে আমরা স্পষ্ট দেখতে পাই বহু বিষয় আছে যে সমস্ত বিষয় আল্লাপাকালা নারী এবং পুরুষ উভয়কে সমান অধিকার দিয়েছেন বরং কোনো কোনো জায়গায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আল্লাহ তালা নারীর দেহকে যেভাবে সৃষ্টি করেছেন এর ভিতরে আমরা এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবো না যে পুরুষের চাইতে অতিরিক্ত কমনীয়তা পুরুষের চাইতে অতিরিক্ত লাবণ্য পুরুষের চাইতে অতিরিক্ত মায়াময়তা আল্লাহলা তার ভিতরে দিয়ে সৃষ্টি করেছেন এটা নারীর জন্য তুলনামূলক বেশি থাকে এটা পৃথিবীর কোন পুরুষ অস্বীকার করতে পারবে আর আকর্ষণীয় কোন বস্তু যদি হয় তার অনেক ক্ষেত্রে আমরা দেখি আকর্ষণীয় বস্তুকে আমরা লুকাতে চাই আমরা চাই না এটা অন্য কেউ দেখে সেখান থেকে কোনো বাজে চিন্তা করো এখান থেকে পর্দারটা এসেছে আরেকটি বিষয় বলার মতো সৃষ্টির ভিতরে আল্লাহ তালা নারীর বৈশিষ্ট্যগুলো রেখেছেন পুরুষ থেকে ব্যতিক্রম সেগুলো ইঙ্গিত করে একজন নারীর জন্য পর্দা কতটুকু অপরিহার্য যেমন আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন এবং গর্ব শক্তি এবং ক্ষমতা আল্লাহ তালা নারীকে দিয়েছেন এখন আমরা যদি চেষ্টা করি যে নারী এবং পুরুষকে এক করে ফেলবো সব ক্ষেত্রে একবারে সব বিষয় আমরা নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখবো না পৃথিবীর কোন সাইন্টিফিকের দ্বারা কি এটা সম্ভব যে পুরুষ এর পেটে বা তার গর্বে সন্তান জন্মগ্রহণ করাবেন এটা কখনো সম্ভব এখান থেকে বোঝা যায় যে নারীর গর্বধারণ ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন পুরুষের মধ্যে দেন নাই এখন আসুন গর্বধারণের যে দশটি মাস এই ১০টি মাস তার জন্য কাজের যে জায়গা তার অফিস বা বাইরের যে কোনো জায়গা এটা তার জন্য নিরাপদ নাকি বাসার রেস্ট তার জন্য নিরাপদ একইভাবে গর্বধারণের পরে দুগ্ধদান আমরা শেষ প্রান্তে এসে পৌঁছি শেষে একটা কথা জানাবাহিত হল ক্যালগুলা সৃষ্টি করেছেন নারীর দিয়ে তার পুরুষ আমাদের কাছে সমস্যা নিয়ে আছেন বিষয় হলো এটা বিজ্ঞান দিয়ে এবং সমাজ দিয়ে আমরা পরবর্তী আলোচনায় প্রমাণ করব। আসলে নারীর সাথে পর্দা এত বেশি প্রকৃতিগত জড়িত নারী যখন বেপর্দা চলেন তিনি বেপর্দা চলেন কিন্তু তার অন্তরের যে অস্থিরতা আমরা চিনি আমাদের কাছে তারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আর যে নারী পর্দা করে পর্দাটা তার প্রকৃতির সাথে মিলে আসে প্রকৃতির সাথে অর্থাৎ নারী পর্দা করবে এটাই প্রকৃতি প্রমাণ করে এবং যখন নারী পর্দা করে তখন প্রাকৃতিক ভাবে সে শান্তি পায় এমনকি অনেক অমুসলিম মহিলা তারা কিছুটা পর্দা করে আংশিক পর্দা করে পারিবারিক জীবন এবং ব্যক্তি জীবনে শান্তি লাভ করেছেন এটার অনেক ঘটনা আমি ব্যক্তিগত ভাবে জানি এই জন্য প্রকৃতির সাথে সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্যের উপরে প্রতিষ্ঠিত থাকাই হলো তার সার্থকতা আর নারী নারীর অঙ্গনে তিনি সেখানে রানী তার জায়গায় তিনি তার স্বাধন্ত্রতা বজায় রেখে চলবেন পুরুষ তার তিনি তার স্বতন্ত্রতা বজায় রেখে চলবেন এ দুটি সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমীন পরস্পরের সম্পর্ক বানিয়ে দিয়েছেন এই বিষয়টি যদি আমরা অনুধাবন করি তাহলে অবশ্যই আমরা পর্দা ইসলামের বিধানকে বুঝতে আমাদের জন্য কোনো কষ্ট হবে না আসুন সম্মানীয় দর্শকদেরই আমরা বিষয়টি ভালো করে হৃদয়ঙ্গম করি এবং এর থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি পরবর্তী আলোচনা করি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসব এই পর্বে আমরা আপাতত বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের খায়ের আফেদ কামনা করে পরবর্তী পর্ব শ্রবণ প্রদর্শনের প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় আরো করছি সালাম আলাইকুম